আবু হুরাইরা হ্রদলাউ তালাহতোতে বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইমাম যখন আমিন বলেন তখন তোমরাও আমিন বলো কেননা যার আমিন বলা ও মালাইকার আমিন বলা এক হয় তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া হয় ইবনু শিহাব রহমতুল্লাহ আলাইহি বলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামও আমিন বলতেন